যাই হাবের যাই এবার হাত পাখারে যায়। এদেশ বাসের তাই তো এবার নাই রে কোনো ভাই যাই হাবের যাই এবার হাত পাখারি যায় এদেশ বাসের তাই তো এবারে নাই রে কোনো ভাই যাই হাবেরে যায় এবার হাত পাখারি যায় এদেশ বাসেরে তাই তো এবার নাই রে কোনো ভাই শোনো শোনো বাংলা বাসী শোনো দিয়া মন হাত পাখারি পক্ষে সমর্থন শোনো শোনো বাংলা বাসী শোনো দিয়া মন হাত পাখারি পক্ষে এবার কর্ব সমর্থন ন্যায়ের পথে জীবন দেব নেই তোমাদের ভয় যায় হবে রে যাই এবার হাতপাখারি। কোন ভাই হবে এবার হাত পাখারি যায় এদেশবাসিনী তাই তো এবার নাই রে কোনো যায় হবেরে যায় এবার হাত পাখারি যায় এদেশবাসিনী তাই তো এবার নাই রে কোনো দেখে শ্রীল বারে ওদের রাজনীতি ক্ষমতায় যাওয়ার পরে করে দুর্নীতি দেখে শ্রীল বারে বারে ওদের রাজনীতি ক্ষমতায়ে যাওয়ার পরে করে দুর্নীতি দেখে শ্রীল ওদের রাজনীতি ক্ষমতায় যাওয়ার পরে করে দুর্নীতি এসব দেখেও করে এবার হাত এবার যাই হবেরে যায় এবার হাত এবার যায় এবার হাত যায় এবার I নৌকা ধানের সীশার বলো লাঙল দাঁড়িয়ে পাল্লা একই পথের পথি করা কেউ মানে লাঙল দাঁড়িয়ে পাল্লা একই পথের পথি করা কেউ মানে না আল্লাহ ভোট্টা যার তরে ওরা মিষ্টি কথা কয়ে যায় হবের যায় এবার হাত পাখারি হেদেজ বাসিরে তাই এবারে এবার নাই রে কোনো ভাই যাই হব হাত পাখারি যাই হেদেজ বাসির তাই তো এবারে নাই রে কোনো ভাই যাই হবে বেরে যায় এবার হাত পাখারি যাই হেদেজ বাসিরে তাই তো এবার নাই রে কোনো ভয় श्रोता महले मेनेफल हबरा सकता कथा श्रोता मेने सफल श्रोता महले मेने चलने सफल हब हमारा सकले सुखर मालिक आल्ला जाए हाथ पड़ी जाए তাই তো এবার নাই রে কোনো ভয় যাই হবে রে যায় এবার হাত পাখারি যাই হেদেশ বাসেরে তাই তো এবার নাই রে কোনো ভয় যাই হবে রে যাই এবার হাত পাখারি যাই হেদেশ বাসনে তাই তো এবারে নাই রে কোনো ভয় ধোকায় পরে সময় করব না শেষ এবার মদের গড়তে হবে নুতন পরিবেশ ওদের ধোকায় পরে সময় করবো না আর শেষ প্রদীপ শিল্প গোষ্ঠীর পরিবেশন পরিবেশন